সমাধানাম ব্রমন ব্রহ্ম নাম্বা ব্রহ্ম নাম্বা লাইন বেমি সসালামুক আলহামদুলিল্লাহ নবিয়া বদু दूरों का श्रोता भाई बोन के सलम आंतरिक शुभे जानिए शुरू करते जाभितिक आलोचना आजकल आयोजन अपन सामने थक प्रकृत शांति लाभ उपाय की आलोचन आसते चाची सकल प्रकार अवैध खाद व्यय परिहार कराट प्रकृत शांतिलाभर उपाय हमारा सम्मानित आलोचकवृंदर মাধ্যমেই শোনার চেষ্টা করব আসুন প্রথমে পরিচয় করিয়ে দিই সাথে আছেন প্রাজ্ঞ আলোচক শেখ আব্দুকালাম আরো আছেন শেখ শহীদ এবং আছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিমুল্লাহ এবং উপস্থাপক হিসাবে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি দর্শক শ্রোতা আসুন আমরা আলোচনায় প্রবৃত্ত হই যে শেখ খান মাদানি প্রকৃত শান্তি অর্জন করতে হলে আমাদের অবৈধ ব্যয় থেকে করতে হবে। এ মরমে আপনার সুচিন্তিত আদিল্লা ভিত্তিক মতামত পেশ করলামদুলিল্লাহ আলা ওয়সালাম আল্লাহ রসুলিল্লাহাবাদ আসলে মোহতারাম আমরা আলোচনারা রাখছিলাম বা আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলছি তাহলে মানুষ প্রকৃত শান্তির উপায় বা পথ কীভাবে পেতে পারে আমরা জানি যে অর্থ উপার্জন এটাও যেমন শান্তি নিয়ে আসতে পারে আবার অশান্তিও নিয়ে আসতে পারে ঠিক তেমনইভাবে অর্থ ব্যয় এটাও শান্তি নিয়ে আসতে পারে এবং অশান্তিও নিয়ে আসতে পারে আজকে মানুষ অর্থের জন্যই নিজের জীবনকে দিতেও অনেক সময় প্রস্তুত হয়ে যায় আবার আরেকজনের জীবনকে নিতেও অনেক সময় প্রস্তুত হয়ে যায় তো সুতরাং অর্থ ব্যয় কীভাবে করলে শান্তি পাওয়া যেতে পারে নিজে শান্তি পাবে সমাজ শান্তি পাবে দেশ শান্তি পাবে জাতি শান্তি পাবে আমাদেরকে এমনই পদগুলি বের করে সেই আলোকেই আমাদের অর্জিত অর্থ ব্যয় করা উচিত কোনো সন্দেহ নেই ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা অতএব ইসলাম মানুষকে বা দেশকে বা সমাজকে এ ধরনের দিক নির্দেশনা অবশ্যই দিয়েছে আমাদেরকে সেই দিক নির্দেশনাগুলি বের করে নিয়ে এসে সেগুলি আমাদেরকে অবলম্বন করা উচিত তাহলে আমরা আমাদের অর্থ ব্যয়ের মাধ্যমেও আমরা শান্তির পথকে নিয়ে আসতে পারব বা শান্তির পথ পেতে পারি আজকে দেখুন একজন মানুষ হয়তো তার অর্থ রয়েছে অর্থ থাকলেই সে আনন্দ ফুর্তির জন্য যেখানে সেখানে ইচ্ছা মতো ব্যয় করবে এমন হতে পারে এ অধিকার ইসলাম তাকে এভাবে অর্থ নষ্ট করার সুযোগ দেয়নি কারণ ইসলাম তাকে একটা সীমাবদ্ধতার মাঝে রেখেছে আপনি অর্থ উপার্জন করেছেন এই অর্থ আপনাকে সঠিক পথে যদি ব্যয় আপনি না করেন আল্লা সুহানা তালার কাছে আপনাকে জবাব দিয়ে জি যেটা আমরা তিনি যে দিকটা তুলে ধরলেন আমি সেটার কয়েকটা উদাহরণ দিতে পারি যেমন ভালোবাসা দিবস ভালোবাসা দিবস যেটা মুসলিম জাহানের নৈতিক চরিত্র হনন করার একটা বিরাট মাধ্যমে বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেখানে কোনো সম্পর্ক লেপনা চর্চা করে সেখানে আপনি যদি একটা পয়সা একটা টাকা একটা ফুল কিনলেন একজনকে দিলেন এই একটা টাকা যে আপনি ব্যয় করলেন আজকে মনে হলো যেমন দেখুন একজন মানুষ এই শ্রেণীর মানুষেরা এই অবৈধ পথে কত টাকা ব্যয় করছে অথচ এই মুহূর্তে এই দিনটাতে যদি কোনো অসহায় মানুষ এসে তার কাছে মাত্র দুটি টাকা চায় এই যে সম্পদ দুনিয়াতে আছে এগুলি তোমরা আল্লাহর প্রতিনিধিত্ব করছো মূল মালিক তিনি তোমাকে শুধু তিনি ব্যয়ের একটা দায়িত্ব লুক্নতা তারি এই ফুলটা আমি অবৈধ ভালোবাসার দিবসে আনলাম তোমার জন্য একটা পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি যেমন আমাদের জসিমুদ্দিন একটা পুতির মালা এক টাকা কয় পয়সা দিয়ে এনে যদি দিতাম এটা কিন্তু আল্লাহ খুশি হতেন আমাকে জবাব দিয়ে করতে হতো না শেখ আব্দুলি যেটা বলতে চাচ্ছিলেন যে ইসলামের ব্যয়ের অবৈধ খাত গুলো কি কি যদি একটু স্পষ্ট করেন ইসলামের ব্যয়ের অবৈধ খাত তো মানে সমাজের অবস্থার দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি সমাজের গতি যেভাবে দিন দিন বেড়ে চলেছে বলেছেন আপনার তিনটি কাজে সন্তুষ্ট হন আর তিনটি কাজে একটা হলো তার মধ্যে পয়সাকে অনর্থক নষ্ট করা জি পয়সাকে অনার্থক নষ্ট করবে মানুষ এই বাক্যটা তার স্পষ্ট প্রমাণ এই বাক্য দিয়ে আল্লাহ রাসুল মানুষকে সতর্ক করতে চাচ্ছে যে তোমার পয়সা হলেই তুমি অবৈধ পথে ব্যয় করো না যেমনভাবে যেটা বলতে চাচ্ছিলাম আপনার এই পহিলা বৈশাখে মানুষ এইভাবে ইলিশ মাছ কিনছে পান্তা ভাত নিয়ে আপনার পাকড় গাছের নিচে যাচ্ছে তাতে খরচ করছে যেমন ভাবে মানুষ এই খেলাধুলাকে নিয়ে এই যে আন্তর্জাতিক খেলা আপনার ফুটবল ক্রিকেট বিভিন্ন ধরনের যেটা সরিয়া বিঘরিত মানব গোটা মানব জাতির জন্য ক্ষতিকর এগুলি নেপথ্যে অন্তর আলে এমন সব কর্মকাণ্ড জড়িয়ে গেছে তো এইসব কাজের পিছনে ব্যয় করা অর্থাৎ ইসলাম একটা মূলনীতি দিয়েছে যে কোন অন্যায় কাজে মানুষ তার সম্পদ ব্যয় করার অধিকার করবো সেটা হচ্ছে মানুষ কিন্তু তাদের সীমিত উপার্জন নিজের অন্ন বস্ত্রের সংস্থান করে খাতে ব্যয় করার সুযোগটা পায় না কিন্তু যাদেরকে অর্থ দিয়েছেন ধোনি বানিয়েছেন মালদার তারা আজকে দেখা যাচ্ছে এই যে আনন্দ বিষয় হলো যে ইসলামের নামে নামে মানুষ আজকে আরো কতগুলি ব্যয় করতেছে যেগুলি কাজে আসে বলুন যেমন ধরে নেন আমাদের এটা একটা সামাজিকতা এসে গেছে কেও মারা গেলে তার মৃত্যু বার্ষিকী পালন করতে হবে কাঙ্গালি ভোজের আয়োজন করতে হবে শ্রাদ করতে হবে জি শ্রাদ্ধ করতে হবে চল্লিশা বা ইত্যাদি করতে হবে শ্রাদ সম্বন্ধে একটু ভালো করে বলা উচিত কারণ আসলে এটা ভালো করে বোঝানো উচিত তো আমরা আসলে মনে করব যে আসলে একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোনো দান করা যাবে না বিষয়টি কিন্তু এমন নয় বরং ইসলামে মৃত ব্যক্তির পক্ষ থেকে তাকে উপকৃত করার জন্য দান করার অন্যতম পন্থা বা নির্দেশনা রয়েছে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করে মৃত ব্যক্তির পক্ষ থেকে ব্যয় করা এটি কখনো শরীয় সম্মত নয় বরং আমরা বলতে পারি পরামর্শ দিতে পারি মুসলিম উম্মাকে যে আপনি আপনার বাবা মায়ের পক্ষ থেকে এই ধরনের একটা আয়োজন করছেন এই টাকাটা যদি আপনি সত্যিকারী তার পক্ষ থেকে সদকায় কোন মসজিদে তার পক্ষ থেকে যদি সব পাবেন এবং যতদিন এই মসজিদ থাকবে মসজিদে আবাদত হবে ততদিন কেমন পর্যন্ত থাকলে কেমত পর্যন্ত এর সব তারা পেতে থাকবেন অবশ্যই অপরপক্ষে একদিন এই ভোজের আয়োজন করে যেটা কোনো আবাদত হবে না এবং এর দ্বারা কখনো সব পাবে বলে কখনো আশা করা এখানে মানে ক্ষতিগ্রস্ত হবে এক হলো অর্থ ব্যয় হচ্ছে অবৈধ দ্বিতীয় হলো এটা একটা বেদায়াতি কর্মকান্ড হয়ে যায় না তিনি আলোচনা দিনের তো নামে আছে দিনের নামে যেমন আপনার এই নামে কত মানুষ পয়সা ব্যয় করছে অথচ যিনি করছেন তিনি কাজ যিনি সিনেমার হল উদ্বোধনের প্রত্যেকটা জিলাপির হিসাব দিতে হবে আগর পাতা মনোজ্ঞ আলোচনা আপনারা করছিলেন সুক্রিয়া খায়ের এ পর্যায়ে আমরা সুধি দর্শক শ্রোতা সামান্য সময়ের জন্য বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ইনশাল্লাহ আমাদের আলোচক বৃন্দকে এই মনোজ্ঞ এবং মনোরম আলোচনা নিয়ে আহ্বান করব ততক্ষণে আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আহমাতুল্লাহ আমি মোহাম্মদি আপনারা দেখছেন পিস বাংলা জাকির নাইক ইন আটল অফ দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে মানবতার পথ প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 अबरक समानित পৃষ্ঠিবি বাংলার অপেক্ষমান শ্রোতামণ্ডলী আবারও আমরা আমাদের সম্পূরক আলোচনার জন্য আমাদের সম্মানিত আলোচক বৃন্দকে আহ্বান করছি যে আলোচনাটা চলছিল যে ইসলাম অনুমোদিত নয় এমন খাতে আমার অর্থ থাকলে আমি ব্যয় করতে পারি না তাহলে আমি প্রকৃত শান্তি লাভে ব্যর্থ হয়ে যাব বিফল মনোরাত হয়ে যাব আমি প্রকৃত শান্তি লাভ করতে তো আজকে যেটা দেখা যাচ্ছে আমাদের শয়েক শহীদুল্লাহ খান মাদানি এবং দুঃখজনক হলেও সত্য যে কবর মাজারে মানুষ মৃত মানুষের জন্য একটু একজন মিশরের কবি আফশো করেছেন যে আমাদের দরিদ্রদের বিদ্রোহী কবি নজরুল দুঃখ করে বলেছেন তাওহিদের হাই সেবক ভুলিয়া গিয়াছা নামের কাছাকাছি প্রায় দরগায় ওদের যেমন রামনারায়ণ ওদের তেমন মানিক পীর আমি হারাম ব্যয়ের কতগুলো খাত উদাহরণ হিসাবে আমি দিচ্ছি মোহাম্ম হয়তো এটা নিয়ে পরে আবার কথা বলবেন যেমন হারাম উপায়ের মধ্যে যেটা উনি বলেছেন এটা তো একটা বিরাট খাত ওর শরীফ বললেন যখন উঁচু কবর করে দাও কিন্তু আজকে কবর মৃত ব্যক্তিদের বিশেষ করে যাদেরকে আরো বুজুগ বলা হয় অনেক সম্পদশালী প্রত্যেকটা হিসাব আলাকাছ দিতে হবে প্রত্যেকটাই হারামে অবৈধ ব্যয় তো আজকাল বিভিন্ন আমাদের দেশে তো বিভিন্ন আস্তানা আছে সেখানে গরু নিয়ে মানুষের মাল খাওয়া হলো আবার দ্বিতীয়ত আল্লাহর পথ তাহির থেকেও মানুষকে লিপ্ত করা হলো দুনিয়াও শেষ আখের শেষ এটা হলো এই ধরনের খাবার ধন্যবাদ এবং আরেকটি বিষয় হয়েছে কাজী সাহেব যেটা সিরিয়াল দিচ্ছিলেন আপনি যেটা বললেন সেটা ঠিক কাজী সাহেবের আমরা মনে যে যেমন যেমন আমাদের দেশের আপনার ওই বলতে গেলে আমরা সিলেটের মাজার যেমন ইন্ডিয়াতে আপনার ওইগুলো যে মানুষের অবৈধ ধর্মের নামে পয়সা ব্যয় করার কত বড় মাধ্যম মানুষ এসব জগৎ ব্যয় করছে অথচতা তা একটা সেরে কি পাপ কত পয়সা ধর্মের নামে ব্যবহার করছে তার কিছু পয়সা বেদাতি পাপ আর কিছু পয়সা সেরেকি পাপ তা মানুষ নির্দিধেই করছে এবং পয়সা তো ব্যয় করছে সমালোচনা নাই। কিন্তু মানুষ মনে করছে যে কবরের সৃত ব্যক্তি আমাকে সহযোগিতা করবেন আমার মাকসাত করবেন এবং দেখতে পাওয়া যায় যে আজমির শরীফে আমাদের শরীফ বলা হয় সেটা তথাকথিত শরীফ শরীফ বলা ঠিক না যে ব্যয় গুল করা হয় এখানেও দুটি দিক একটা হলো তার মাল তার সম্পদটাকে অন্যায় পথে ব্যয় করছে হারাম পথে ব্যয় করলো মানে শুধু মালটা শুধু ব্যয় করেই করে পয়সা নির্দিধায় ধ্বংস করছে যেটা পাপের কাজ সামাজিক ভাবেও করবে যা আবহাল্লাম একজন পল্লীর মানুষ রাসুলের কাছে আসলো বেদহীন মানুষ তখন আল্লাহ রসুল সাহেদের সাথে কথা বলছিলেন এক পর যে রসুল বললেন ও যখন জিজ্ঞাসা করলো কেমাত কবে হবে তখন আল্লাহ রসুল তাকে বললেন যখন হবে। তখন তোমরা তো গ্রামের মানুষ উনি বুঝতে পারলেন না যে সম্পদ দশে পয়সা ধ্বংস হবে এটি কিভাবে হয় তখন আল্লাহ রসুল বললেন যে এই যা উচ্ছেদ আলামি ফান্তি সাপ যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে খুব সুন্দর একটা বিষয় আরো কিছু বিষয় যেমন ধূমপানের পিছনে যত অর্থ ব্যয় করা হবে বিভিন্ন কোমল পানির নামে যে মদ এগুলির পিছনে এই জাতীয় পথে চলে অনেক তরুণদেরকে দেখা যায় সে পুরুষ কিন্তু সে স্বর্ণের চেন ইউজ করছে সে আমাদের চুরি স্বর্ণের আংটি এগুলো তো হারাম দেয় না পুরুষিত বলেছেন যে এই হাজানে মহারমানে আলাদা করে উম্মাতি অপ্রয়োজনীয় অনেক জিনিস হাওয়াতে ও পড়াতে নির্বিধায়ী তারা ব্যবহার করছে অথচ আল্লাহ বললেন যে তুমি তৃপ্তি সহকারে খাচ্ছ আর প্রতিবেশী আছে মহতারাম এখানে আপনার সাথে প্যান্ট এগুলির পিছনে কোনো ব্যয় যদি কেউ করে এগুলি কিনে এর জন্য কি জব দিয়ে করতে হবে না এবং তার অপ্রয়োজনীয় খরচ হয়েছে এটাও একটা পয়সা দেওয়ার পয়সা নেই কিন্তু গান নাচ শিক্ষা দেওয়ার জন্য যত টাকার প্রয়োজন হয় সেটা দিতে সে প্রস্তুত জন্য আল্লাহ কাছে জবাব দেওয়া অবশ্যই সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত মনজ্ঞ আলোচনা এবং আদিল্লা ভিত্তিক আলোচনা আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলী নিয়ে আসতেছিলেন সত্যিকার অর্থে এটা প্রমাণিত হচ্ছে যে ইসলাম অর্থ আয় করার যেমন অনুমোদিত খাত নিরূপণ করেছে অনুরূপভাবে অর্থ ব্যয় করারও অনুমোদিত খাত নিরূপণ করেছে ইসলাম অনুমোদিত সে সমস্ত খাতসমূহে ব্যয় করলেই শুধুমাত্র আমরা প্রকৃত শান্তি লাভ করতে সক্ষম হব তা না হলে আমরা প্রকৃত শান্তি অর্জন করতে বিফল মনোরথ হয়ে যাব অকাল এবং পরকালে আমরা সফলতা অর্জন করতে ব্যর্থ হয়ে যাব যে আমি আবারও ফিরে আসছি শেখ মাদানির কাছে যে অত্যন্ত সুন্দর কিছু পয়েন্ট আপনি ফাইন্ড আউট করলেন ধন্যবাদ তো এ ব্যাপারে যে এই যে খাদগুলোতে আমরা ব্যয় করছি টির অপচয় এটা তো শুধু অপচয় নয় বরং এটা দিয়ে আর একটা অন্যায় অবশ্যই একটা হারাম যে দিচ্ছে সেই ব্যক্তিও ক্ষতিগ্রস্ত এবং যে ব্যক্তি নিচ্ছে সে ব্যক্তিও ক্ষতিগ্রস্ত আচ্ছা তরুণ তরুণীরা যে অবৈধ প্রেমের জন্য মোবাইলে শত শত টাকা কষ্টার্জিত সম্পদ এই ছেলে মেয়েদের পিছনে তারা ব্যয় করছে অভিভাবক মনে করছে যে আমার ছেলে মেয়ে লেখাপড়া শিখে একদিন এই বিনিয়োগ ফসল হয়ে প্রফিট হয়ে আমার ঘরে পেয়ে আসবে অথচ আজকের এই চপল মতি তরুণ তরুণী এটাকে লেখাপড়ার মতলা করছে এটা যে কত ভয়াবহ অবৈধ পয়সা আপনার আমরা দেখি আজকে সমাজে পর্নোগ্রাফিতে গোটা দেশে এই পর্নগ্রাফি গুলো কিনা মতার আপনারা এই পর্নগ্রাফি যদি কেউ কিনে এটা তো একবার আসলে আমাদের আলোচক বৃন্দ শেষ পর্যায়ে যে আলোচনাগুলো নিয়ে আসতে আমরা যদি আরো সময় দিতে পারতাম তাহলে হয়তো আরো আমরা উপকৃত হতাম কিন্তু समय दुर्भिक्षर कारण परिसम्तर दिखे एगिए जो बाध्य हो कथाटा अवगत हलमता हकृत शांति अर्जन अर्थात अवलौकिक और परलौकिक जीवने शांति अर्जन करते हम सर्वप्रकार अबैध व्यय के व्रत थे तो ना हमें परकाले व्यर्थ हो जा प्रकृत शांति अर्जने विफल मनरत होब आल्ला सुबहन सबधरणे अबैध व्यय के বিরত থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল রো নৌ রো নম্বর বে নাইব রহমো নম্ব নাইসমি ও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 প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়